বেশ কয়েক বছর পর বাদশাহ তিনি একটি স্বপ্ন দেখলেন এবং তিনি সেই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য খুবই প্রেশান ছিলেন সুতরাং স্বপ্ন তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এটা ইউসুফ আলাহাম যে যুগে ছিলেন সেই যুগের পরিস্থিতি সেই সময়ে স্বপ্নের ব্যাখ্যাকে খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা হতো যেমন আমাদের আলোচনায় ইতিমধ্যে আমরা অনেকগুলো স্বপ্নের কথা আলোচনা করেছি ইয়াকুব আলাহিসের স্বপ্ন ইউসুফ আল্লাহামের স্বপ্ন ইউসুফ আলাহিসামের কারাগারে দুইজন সঙ্গীর স্বপ্ন এবং এখন আমরা জানতে যাচ্ছি মিশরের বাদশাহ স্বপ্ন সম্পর্কে আমরা লক্ষ্য করে দেখতে পাব আল্লাহআ যখন তার রাম্বি আলহিমসাল্লামদেরকে কোন একটি নির্দিষ্ট যুগে একটি সময়ে প্রেরণ করেন সেই যুগে সেই পরিবেশে সেই পরিস্থিতিতে চলমান সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়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 একি স্বপ্নের মধ্যে কিংবা কেকে কেউ বলেছেন অন্য আর স্বপ্নে সে রাজা দেখল সাতটি শুকনো ফসলের শীষ খেয়ে ফেলছে সাতটি তাজা ফসলের শীষকে কুরআনের ভাষায় আল্লাহ সহ বর্ণনা করছেন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 মূলত যারা বস্তুবাদী এবং যাদের অন্তর দূয়ামুখী তারা অদৃশ্য বা গায়েবের কোন বিষয়গুলো বুঝতে পারে না আল্লাহকে এই জ্ঞান দিয়েছেন শুধুমাত্র তারা এই বিষয়গুলো ব্যাখ্যা করার ক্ষমতা রাখে সেই পারিশদবর্গের মধ্যে একজন ব্যক্তি ছিল যে ছিল ইসুফ আলাহামের কারাগারের সঙ্গী পরবর্তীতে সে মুক্তি পেয়ে বাদশাহ নিকটতম একজন ব্যক্তি হয়েছিল সে বাদশাহকে সরাব পরিবেশন করত পানীয় পরিবেশন করত স্বপ্নের বিষয় যখন সামনে চলে আসলো আলোচনা শুরু হয়ে গেল তখন তার মনে ইউসুফ আলাহ সাল্লামের কথা জেগে উঠল দীর্ঘদিন পর তার স্মরণ হল ইউসুফ আলাহ সাল্লামের কথা আল্লাহ উই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 সুহান তার নবী এবং রাসুলদেরকে এ সত্যবাদী তার গুণ এমনভাবে দিয়েছিলেন মানুষ সেটা বাহ্যিক ভাবে বুঝতে পারত মানুষ সেটা উপলব্ধি করতে পারত সেই লোকটি সে বলল আপনি আমাদেরকে সাতটি মোটা গাভী কে খেয়ে ফেলছে সাতটি পাতলা গাভী এবং সাতটি সবুজ সমল ফসলের শিশকে খেয়ে ফেলছে সাতটি শুকনো শিশ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 তিনি সুদানের ভাইদেরকে পরামর্শ দিলেন তোমরা ইউসুফ আলাহিসামের পদ্ধতিকে গ্রহণ করো অর্থাৎ ফসলগুলোকে শীষ সহকারে জমা করে রাখো এবং এরপর দেখা গেল সেই ফসলগুলো দীর্ঘদিন সময় পর্যন্ত ভালো ছিল আগের মতো নষ্ট হয়ে গেল না যাই হোক ইউসুফ আলাহিসাম তাদেরকে পরামর্শ দিয়েছিলেন ফসলকে শীষ সহকারে জমা করে রাখতে কেননা এগুলো পরবর্তীতে তাদের কাজে লাগবে প্রয়োজন হবে म तक परामर्श दिए तस्वीर फसल के, के, के शीर्ष सहकारे जमा कर रखते क्यों तरफ परवर्ती प्रयोजन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 অর্থাৎ এই কঠিন সাত বছরে তাদের আগের সাত বছরে জমা করে রাখা খাদ্যগুলো কাজে লাগবে এটাই হচ্ছে স্বপ্নের সেই সাতটি মোটা গাভীকে খেয়ে ফেলছে সাতটি হাডিসার গাভী এবং এরপর ইউসুফাম তাদেরকে আরও একটি তথ্য দিলেন যেটা রাজার স্বপ্নের ছিল না বরং এটা ছিল ইউসুফ আলাহিসের জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া ওহি ওহির মাধ্যমে আলসুফ মহামতা ইউসুফ আলাহিস্লামকে এই অতিরিক্ত তথ্যটি প্রদান করেছিলেন তিনি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 শুধু তাই নয় বরং বাদশাহ তাকে তার ব্যক্তিগত উপদেষ্টা হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন ইউসুফ দিয়েছিলেন সেটা ছিল খুবই আশ্চর্যজনক এমনকি আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম পর্যন্ত ইউসুফ আল্লাহামের জবাব শুনে তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন فَلَمَّا جَاءَهُ الرَّسُولُ قَالَ رُدَّ إِلَى رَبِّكَ فَاسْأَلْ فَاسْأَلْهُ مَا بَالُ النِّسْوَةِ اللَّاتِ قَطَّعْنَ أَيْدِيَهُنَّ إِنَّ رَبِّي بِكَيْدِهِنَّ عليم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 এসেছে তাকে মুক্ত করে নিয়ে আসার জন্য স্বাভাবিকভাবেই দীর্ঘদিন তিনি কারাগারে বন্দী রয়েছেন তার মানসিক চাঞ্চল্য আসা খুবই স্বাভাবিক ছিল কিন্তু না ইউসুফামের মধ্যে কোন রকম ভাবান্তর দেখা যায়নি এটাই ছিল ইমান এবং ইমানের অবদান যার কারণে একজন মানুষ শুধুমাত্র আল্লাহর কাছেই আশা করে এবং একমাত্র তারই উপর নির্ভরশীল হয় ইউসুফ আলাহিসাম তিনি জানতেন আল্লাহ যে দিনকে তার মুক্তির জন্য সুনির্দিষ্ট করে রেখেছেন সেই সুনির্দিষ্ট সময়ে করবেন এই জন্য সেই মহামূল্যবান্তে ধৈর্য সহকারে অপেক্ষা করছিলেন তিনি নিশ্চিত ছিলেন তিনি নিরাপরাধ কাজী অবশ্যই সেই শুভদিন একদিন আসবে যেদিন তিনি এই বন্দিদশা থেকে মুক্তি লাভ করবেন এবং তার অপবাদ থেকে তিনি মুক্তি লাভ করবেন এই এতগুলো বছর কারাগারের জীবন থেকে যে মহামূল্যবান শিক্ষা লাভ করলেন সেটা হচ্ছে সবর জেলখানায় তিনি বন্দী তিনি দুর্বল তিনি অসহায় কিন্তু মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তিনি তার সেই দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছেন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 নিঃসন্দেহে এর জন্য প্রয়োজন প্রচুর পরিমাণ মানসিক শক্তি যেটা আল্লাহ ইউসুফ এবং এই কারাগারের এই অবস্থা থেকে আমরা দেখতে পাই ইউসুফামের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে জীবনের এক টার্নিং শুরু হচ্ছে এখান থেকে এবং এই অবস্থা থেকে ইউসুফ আলাহিসের দুর্বল অবস্থা থেকে ক্রমাগত শক্তিশালী অবস্থায় রূপান্তর শুরু হল এর আগে আমরা দেখেছি তিনি ক্রমাগত দুর্বল থেকে দুর্বলতর অবস্থায় এসেছেন পিতার স্নেহ থেকে বঞ্চিত হয়ে তিনি কুয়ায় নিক্ষিপ্ত হয়েছেন কৃত দাস হিসেবে তিনি বিক্রি হয়ে গেছেন একটি ভিন্ন দেশে মিশরে অপবাদের শিকার হয়ে নিরপরাধ হওয়া সত্ত্বেও তিনি জেলখানায় বন্দী হয়েছেন জেল খেটেছেন এমন কি সবাই ইউসুফ আলাহিস্লামকে তাদের স্মৃতি থেকে মুছে ফেললো ভুলে গেল বছরের পর বছর তিনি জেল খাটলেন কি যে ব্যক্তি কারাগারে ইউসুফ আলাহ স্লামের সঙ্গী ছিল সেই ব্যক্তি পর্যন্ত মুক্তি পাওয়ার পর ইউসুফ আলাহিস্লামকে ভুলে গেল পরিস্থিতি আলাসবতা এমনভাবে আহ্বান করছেন তুমি দেখতে পাচ্ছি কষ্টকর অবস্থার মধ্যে বালাসুবাহাতলা কিভাবে কল্যাণকে লুকিয়ে রাখেন ইউসুফ আলাহ ইসলামের কারাবন্দী থেকে আমরা শিখতে পাই একজন মোমিনের জন্য হত হবার মতো কিছুই নেই আলোচ মালা সমস্ত দুঃখজনক অবস্থাকে মুমিনদের জন্য অবশ্যই পরিবর্তন করে দিয়ে থাকেন যেভাবে তিনি ইউসুফ সালামের জন্য পরিবর্তন করে দিয়েছেন ইউসুফাম নিজের ব্যক্তিত্বের উপরে দৃঢ় থাকলেন খুশিতে আত্মহারা না হয়ে তিনি দুধকে ফেরত পাঠিয়ে দিয়ে বললেন তাকে সেই নারীদের ব্যাপারে জিজ্ঞাসা করো যারা তাদের হাত কেটে ফেলেছিলাম তিনি নিজে একজন সম্মানিত ব্যক্তি এবং একজন সম্মানিত ব্যক্তি একজন ব্যক্তিকে সম্মান দিয়ে থাকেন ইউসুফ আজিজের খোঁজ নেওয়ার কথা বলতে পারতেন কেননা সেই তাকে অশ্লীলতার দিকে আহ্বান করেছিল বলে সমস্ত অভিজাত নারীদের কথা বলেছেন যারা সেই দিন তাদের হাতকে কেটে ফেলেছিল বাদশাহ দূত ইউসুফ আলাহিসের কাছ থেকে ফিরে আসলেন এবং এসে ইউসুফ আলাহ স্লামের জবাব শুনালেন প্রত্যাখ্যান এবং জবাব শুনে রাজা ক্ষেপে যেতে পারত যে রাজার প্রস্তাবকে সে কিভাবে না করে দিল কিন্তু মিশরের বাদশাহ এই উত্তর শুনে ইউসুফ আলাহ ইসলামের প্রতি আরো অভিভূত হলেন আরও মুগ্ধ হলেন এবং এই ঘটনা প্রমাণ করে বস্তুত মানুষের অন্তর আল্লাহ মোহামতালার হাতে কাজেই মানুষকে খুশি করার চেষ্টা না করে যদি আমরা আল্লাহ সুবাহতাল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করতে থাকি আল্লাহ সুহামাতলাহ সেই মানুষদের অন্তরকে আমাদের প্রতি আকৃষ্ট করে দেবেন খুশি করে দেবেন এর আগে মিশরের রাজা ইউসুফ আলাহিস্লামের ইলমের স্বাক্ষর পেয়েছিলেন স্বপ্নের ব্যাখ্যা শুনে এবার এই মিশরের রাজা দেখছেন ইসুফ আলাহিস্লামের আত্মসম্মান এবং মর্যাদাবোধকে রাজা বুঝতে পারলেন কারাগারে বন্দী হয়ে থাকা এই যুবক দাসত্ব মনোবৃত্তি সম্পন্ন কোন সাধারণ হিব্রুভাষী যুবক নয়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 ইউসুফ আলামের কথা মতো সেই সমস্ত নারীদেরকে ডেকে পাঠালেন যারা তাদের হাত কেটে ফেলেছিল বহু বছর পর আবার সেই মামলা সামনে রাজা মহিলাদেরকে ডাকার আগেই তদন্ত করে সব ঘটনাকে টেনে নিলেন এবং তিনি প্রশ্ন করলেন তোমরা যে ইউসুফকে ফুসলিয়েছিলে সেই সম্পর্কে তোমাদের কি বলার আছে তোমাদের কী বক্তব্য রাজা নারীদেরকে বলল যখন তোমরা ইস্যুফের কাছ থেকে কর্ম কামনা করেছিলে তখন তোমাদের কি অবস্থা ছিল মহিলারা সত্য কথাকেই বলল তারা বলল অদ্ভুত আল্লাহর মহাত্ম আমরা তার মধ্যে কোন দোষই দেখিনি অর্থাৎ এখন তারা ইসুফ সালামকে নিরপরাধ হিসেবে স্পষ্টভাবে বলে দিচ্ছে এখন তারা ইসুফ আলাহামকে স্পষ্টভাবে নিরপরাধ হিসেবে সাব্যস্ত করছে এবং এই দৃশ্য দেখে আজিজের স্ত্রী সে বলে উঠল এখন সত্য প্রকাশিত হয়ে গেল আমি তার কাছ থেকে কর্ম কামনা করেছিলাম সে তো ছিল সত্যবাদী ইসুফ আলাহিস্লামের বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা প্রমাণ হয়ে গেল সবার সামনে স্পষ্ট হয়ে গেল পরিষ্কার হয়ে গেল ইসুফ আলাহিস্লাম তিনি ছিলেন নিরপরাধ এবং আজিজ স্ত্রী আরো বললেন এটা এই জন্যে যে যাতে তিনি জানতে পারেন আজিজ জানতে পারেন যে আমি তার অনুপস্থিতিতে কোন বিশ্বাসঘাতকতা করিনি এবং আল্লাহ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 অবশ্যই মন্দ প্রতি আকৃষ্ট কিন্তু সে নয় যার প্রতি আমার রব দা করেছেন আমার রব অতি ক্ষমাশীল পরম দয়াল এই বক্তব্য থেকে আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ সময়ের ব্যবধানে আজিজ্রী অনেকটা বদলে গেছেন সুতরাং এখান থেকে দেখতে পাচ্ছি সেদিনের ইউসুফ আলাহ সাল্লামের চারিত্রিক দৃঢ়তার মাধ্যমে ইউসুফ আলাহসাল্লাম আজিজ এস্ট্রির অন্তরে ইমানকে প্রবেশ করিয়েছেন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 দীর্ঘ কারাবাসের পর ইউসুফ আলাহ ইসলামের জন্য আলোচনা মাতলা পরিস্থিতিকে এমনভাবে বদলে দিলেন কারাগারের সে কঠোরতা এখন বদলে গেল একটি সহজ পরিস্থিতিতে চার দেয়ালের সংকীর্ণতা এটা বদলে গেল মিশরের বিস্তীর্ণ এলাকার প্রশস্ততায় ভয়কে আলোচনা মাতালা বদলে দিলেন নিরাপত্তার মাধ্যমে বন্দি তশাকে আলোচনা মাতালা বদলে দিলেন স্বাধীনতার মাধ্যমে এবং অবমাননা অপমানকে আলোচনা মতালা বদলে দিলেন সম্মান এবং নিষ্প অবস্থা প্রকাশিত করার মাধ্যমে রাজা যখন ইসুফ আলহ সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন সেই সুদর্শন যুবকের সাথে সাক্ষাৎ করার পর তার সাথে কথা বলে তিনি আরো মুগ্ধ হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই যুবক দেখতে যেমন সুন্দর তার আখলাখ চরিত্র মন মানসিকতা আরো বেশি সুন্দর আরও বেশি আকর্ষণীয়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 আত্মসম্মান এবং সম্ভ্রমের সাথে তিনি রাজার সামনে এসে দাঁড়িয়েছেন মোসাহেবীর পদ এটাই ইসুফ জন্য নয় রাজার বিশ্বস্ত সাথী কিংবা মোসাহেবীর পদ এটাই ইসুফ জন্য নয় ইসুফ আলাহিস্লাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে ফুটিয়ে তুললেন তিনি বললেন বরং ইউসুফ তিনি নিজে থেকে রাজাকে বললেন আলো সুমনা করছেন ইউসুফ বলল আমাকে দেশের দায়িত্বে নিযুক্ত করুন হাফিজুন হাফিজ আমি বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন এই আয়াতে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসাম তিনি নিজে থেকেই নেতৃত্বের পথ চাচ্ছেন তিনি বলছেন যেন তাকে দেশের ধন দায়িত্ব প্রদান করা হয় আমরা জানি ইসলামে কোন ব্যক্তি যদি নিজে থেকে নেতৃত্বের কোন পদ চায় রাসুল্লাহাম আমরা জানি হাদিস বলেছেন বুখারি এবং মুসলিমে হাজি উল্লিখিত হয়েছে আল্লাহর কোসম রাসুল্লাহ সাল্লা বলেছেন আল্লাহর কসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোন ব্যক্তিকে দেই না যে তা চায় অর্থাৎ নিজে থেকে যখন কোন ব্যক্তি নেতৃত্বের পদ চায় রাসুল্লাহ সাল্লাহাম বলেছেন আল্লাহর কোসম আমরা অবশ্যই এই কাজের দায়িত্ব এমন কোনো ব্যক্তিকে প্রদান করি না এবং দ্বিতীয়ত আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আলাহিসাম তিনি বলছেন ইন হাফিজ উন আলিম বিশ্বস্ত রক্ষক এবং জ্ঞান সম্পন্ন নিজের প্রশংসা ইউসুফ্লাম তিনি নিজেই করছেন এবং আমার এক্ষেত্রে দেখতে পাই কুরআস তিনি বলেছেন তোমরা নিজেদেরকে পবিত্র বলে দাবি করোনা অর্থাৎ নিজেরাই নিজেদের প্রশংসা করোনা ব্যাখ্যায় আলেমরা তারা বলেছেন। ইউসুফ আল্লাহ সাল্লাম যখন ধনভাণ্ডারের দায়িত্ব প্রদান করার জন্য রাজাকে বললেন সেই বিষয় সম্পর্কে আলেমরা বলেছেন যখন আপনি দেখবেন কোন কাজ করার জন্য আপনি একমাত্র যোগ্য ব্যক্তি সেই ক্ষেত্রে আপনার জন্য বৈধ নিজে থেকে সেই কাজ চেয়ে নেয় এবং সেই সময় মিশরের সমাজে ইউসুফ আলা ইসলাম তিনি ছিলেন সেই সংকটময় পরিস্থিতি যা সামনে আসছে তার জন্য একমাত্র যোগ্য ব্যক্তি সামনে দুর্ভিক্ষের কঠিন দিনগুলো এবং তিনি যদি সেই সময়ে দায়িত্ব গ্রহণ না করেন অন্য কোনো ব্যক্তি এই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে পারবে না এবং নম্বর।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 আপনার যোগ্যতা সম্পর্কে জানে ক্ষেত্রে নিজেই নিজের প্রশংসা করা যাবে না কিন্তু ইউসুফাম সেই মিশরের সমাজে তিনি মাত্রার থেকে মুক্তি পেয়েছেন দীর্ঘ কারাবাসের পর কাজে তিনি সুপরিচিত নন কেউ জানে না তার মধ্যে কি যোগ্যতা রয়েছে এই জন্য ইউসুফ আলাহিসাম তিনি নিজের যোগ্যতাকে রাজার সামনে প্রকাশ করছেন এবং ইউসুফ আলাহিসাম তিনি একমাত্র ব্যক্তি যিনি জানেন সামনের দিনগুলোতে কি ঘটবে এবং কিভাবে সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করতে হবে এরপরও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 আলসুফতলা বলছেন আমি আমার নিজের রহমত যা কি ইচ্ছা পৌঁছে দেই এবং আমি পূর্ণবান ব্যক্তিদের প্রতিদান নষ্ট করি না ব্যক্তিদের আমি নষ্ট করি না। বর্ণিত রয়েছে রাজা যখন নিজে থেকেই এই কঠিন দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সামনে দুর্ভিক্ষ রাজা এত খুশি হল রাজা ইউসুফ আলাহিস্লামকে বলল আপনার যা খুশি আপনি করুন অর্থাৎ মিশরের রাজা ইউসুফ আলাহিসামকে সম্পূর্ণ অথরিটির সাথে সেই দায়িত্বকে প্রদান করলো। ইউসুফ আলাহামের কাজ সম্পর্কে প্রশ্ন করার কেউ রাজা তাকে ফুল অথরিটি প্রদান করল ইউসুফামের কর্তৃত্ব লাভ করলেন কিন্তু আল্লাহমতলা কি বলছেন আল্লাহমতাল্লাহ বলছেন ওই লোকেদের জন্য পরকালের প্রতিদানি উত্তম যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করেছে বলছেন ইউসুফকে আমি জমিনের প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্থান করে নিতে পারত এবং সাথে সাথে আলোচনা মতালা এটাও বলছেন এবং ওই লোকেদের জন্য পরকালের প্রতিদানি উত্তম যারা ইমান এনেছে এবং সতর্কতা অবলম্বন করেছে তাকে অবলম্বন করেছে ইউসুফ আলাম যখন দায়িত্ব গ্রহণ করলেন প্রথম সাত বছর খুবই ভালো ফলন হল প্রচুর ফসল ফল পরবর্তীতে দেখা গেলের কারণ ছিল খরা এবং অনাবৃষ্টি এবং এই দুর্ভিক্ষ এটা শুধুমাত্র মিশরের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং মিশরের আশেপাশের এলাকাগুলোতে আর আসামের এলাকাতেও এই দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ফিলিস্তিন সিরিয়া এবং ইয়াকুব আল যেখানে বসবাস করতেন সেই অঞ্চলেও এই দুর্ভিক্ষের কারণে আক্রান্ত হল কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে সেই সমস্ত এলাকায় যারা শাসক ছিল তারা কেউ ইউসুফ আলাহ ইসলামের মতো দক্ষ ছিল না ন্যায়পরণ ছিল না যেখানে দুর্ভিক্ষের কেন্দ্র সেই মিশরের দিকে আসছে এটা ইউসুফ আলাহ কতটা দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করছিলেন তার একটা স্পষ্ট উদাহরণ যেখানে দুর্ভিক্ষের কেন্দ্র থেকেই অন্যান্য এলাকায় খাদ্য সাহায্য রেশন প্রাম এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করছিলেন কাজেই আমাদের বিবেচিত বিষয়ে এটা নয় যে আমাদের কাছে কতটুকু সম্পদ আছে বরং সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং বন্টনের মধ্যে যদি আল্লাহ মাতলা বাড়াকা দেন সেটাই আমাদের জন্য যথেষ্ট হবে যদি আদল বা ন্যায়নিষ্ঠা থাকে সেই ক্ষেত্রে অল্প সম্পদকেই আল্লাহ যথেষ্ট করে দেন ইমাম এই আসমান এবং জমিনকে আলু সুতরাং আদলের উপরেই প্রতিষ্ঠিত করেছেন এই আসমান এবং জমিন আলসু মাহতাল প্রতিষ্ঠিত করেছেন আদলের উপরে আর যখন আদল বা ন্যায় হারিয়ে যায় আসমান জমিনের মধ্যে সবকিছু দূষিত হয়ে পড়ে যদি ন্যায় না থাকে আদল না থাকে হতে পারে আপনার তেলের খনি থেকে তেল উপচে পড়বে শোধের গোডাউন খাদদের গুদাম সম্পূর্ণ ভরে থাকতে পারে কিন্তু এর পরও সেই এলাকায় দারিদ্র ও দুর্ভিক্ষ থাকা সম্ভব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 ইমাম আহমদিন তিনি বলছেন সেই খাদ্য গুদাম ওপেন করার পর সেখানে আমরা একটা বস্তা পেলাম বস্তার ভিতরে ছিল বড় বড় সরিষার দানা এবং এক একটা সরিষার দানা ছিল খেজুরের আকৃতির মতো বড়। আমরা সেই থলে গায়ে দেখলাম সেখানে লেখা আছে এই সরিষাগুলো এই দানাগুলো জন্মাত যখন জমিনে আদল ছিল এগুলো জন্মাত আদলের সময় খলিফা অমর বিন আব্দুলিজ রহমলার সময়ে এই সরিষাগুলো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 আল্লাহ এরপর তার কাছে চিনল এবং তারা তাকে চিনল না এখানে স্মরণ করা যেতে পারে যখন ইউসুফ আলাহিসামকে কুয়ের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল আল্লাহ সুহামতাল্লাহ ইউসুফ অন্তরে যে ইন্সপাইরেশন বা যে জাগিয়ে দিয়েছিলেন সেই কথাই আজকে বাস্তবায়িত হচ্ছে সত্যি প্রমাণিত হচ্ছে। আজকে ইউসুফ আলাহিসাম তার ভাইদেরকে দেখেই ভাইদের কারণ ইউসুফ আলাহিসামকে যখন তার ভাইরা কুয়ে নিক্ষেপ করেছিল সেই সময়ে তার দশ ভাই তারা ছিল প্রাপ্তবয়স্ক ফলে তাদের চেহারা সময়ের সাথে বদলে যায়নি খুব বেশি বদলে যায়নি কিন্তু এত বছর পরে যখন তার দশ ভাই ইউসুফ আলাহিসাল্লামকে দেখছে তার ইউসুফ আলাহিসামকে চিনতে পারছে না কারণ শিশু সময়ের সাথে যখন একজন মানুষ পূর্ণ পূর্ণবয়স্ক হয়ে ওঠে চেহারার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 দাসত্ব গ্রহণ করতে হয়েছে বন্ধুত্ব বরণ করতে হয়েছে অথচ আমরা দেখতে পাই সুফান আল্লাহ ইউসুফ আলাহাম নিজের আবেগকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখলেন এমন কি তিনি নিজের পর্যন্ত প্রকাশ করলেন না এবং আমরা আরও দেখতে পাই আল্লাহ সুফান্তাল্লাহ ইউসুফ আলাহাইসাল্লামকে যে প্রজ্ঞা বিচক্ষণতা এবং হিকমা দিয়েছিলেন সেই হিকমাকে কাজে লাগিয়ে ইউসুফ আলাহিস্লাম একটি বিশেষ ঘটনা ঘটানোর পরিকল্পনা করছিলেন ইউসুফ আলাহাম সময় নিচ্ছিলেন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 ইউসুফ আল্লাহাম যখন তাদের দশ ভাইকে তাদের খাদ্য এবং রেশন প্রদান করছিলেন খাদ্য দেওয়ার সময় পণ্য দেওয়ার সময় পণ্য গ্রহিতার সাথে কথা বলা একটা কৌশল এবং সেই সময় ইউসুফ আলাহাম কথা বলে তাদের সম্পর্কে জেনে নিচ্ছিলেন যেহেতু ইউসুফ আলাহ সাল্লাম তাদেরকে চিনতে পেরেছেন তিনি অটোমেটিক জানেন যে এরা কারা এরপরও ইসুফ আলাহ সাল্লাম তাদের সম্পর্কে খোঁজ নিচ্ছেন এবং কথা প্রসঙ্গে যখন তাদের আরও একজন ভাইয়ের প্রসঙ্গ উঠল ইসুফ আলাইস্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমাদের সেই ভাইকে নিয়ে আসছে না কেন ইউসুফ আল্লাহাম বেনিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করলেন তিনি ছিলেন ইসুফ আলাহিসের আপন ভাইসুফআ করলেন তোমরা কেন তোমাদের ভাইকে নিয়ে আসলে আগামীবার তোমাদের ভাইকে সাথে করে নিয়ে আসবে ইউসুফ আলাহিসাম বলছেন তোমরা কি দেখতে পাচ্ছ না আমি মা পূর্ণ করে দেই এবং মেহমানদেরকে উত্তম সমাদর করি সুতরাং ইউসুফ আলাহিসাম তাদেরকে আশা জাগাচ্ছেন আগামী বার যদি আসো তোমাদেরকে পূর্ণ মাপ সহকারে খাদ্য প্রদান করা হবে এবং ইসুফ আলাপ এরপর যদি তাকে আমার কাছে না নিয়ে আসো তাহলে আমার কাছে তোমাদের জন্য কোন বরাদ্দ নেই এবং তোমরা আমার কাছেও আসতে না সুতরাং একই সাথে আশা এবং ভীতির মাধ্যমে ইসুফ স্পষ্ট জানিয়ে ভাইকে নিয়ে আসো পূর্ণ মাপ পাবে আর যদি না আসো কোন বরাদ্দই পাবে না এবং আরও একটি বিষয় ইসুফ্লাম মাথা গণনা করে প্রত্যেক ব্যক্তিকে তার সমপরিমাণ যতটুকু প্রয়োজন একটি উঠ বোঝাই করে খাদ্য প্রদান করছেন কাজে এই কঠিন দুর্ভিক্ষের সময়ে যখন মাথা গণনা করে খাদ্য দেওয়া হচ্ছে রেশন দেওয়া হচ্ছে সেই ভাইদের সামনে আর কোনো সুযোগ নেই যে তারা তাদের ভাই বেনিয়ামনকে বাড়িতে রেখে আসবে তারা বললো আমরা তার সম্পর্কে আমাদের আব্বাকে কে রাজি করার চেষ্টা করব এবং আমাদেরকে এই কাজ করতে হবে ভাইরা তারা এই খাদ্য গ্রহণ করার জন্য কিছু পণ্য মূল্য কিছু পণ্য মূল্য তারা নিয়ে এসেছিল তার ভৃত্তদেরকে তিনি বললেন তাদের পণ্যমূল্য তাদের রসদপত্রের মধ্যে রেখে দাও সম্ভবত তারা বাড়িতে পৌঁছে তা বুঝতে পারবে সম্ভবত তারা আরো একবার আসবে ইসুফ আল্লাহ সাল্লামের ভাইরা যখন বাড়িতে ফিরে গেল তখন তারা সম্পূর্ণ ঘটনা তাদের পিতা ইয়াকুব আলাহালামকে খুলে বলল আল্লাহ বলছেন সেই ভাইরা বলল ফ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 ইতিপূর্বে তার আদরের সন্তান ইসুফ আলাহিসামকে হারিয়েছেন এবং সেই সময়েও আমরা দেখতে তারা বলেছিল যে আমরা আমাদের ভাইকে দেখে রাখব এবং বিপদের কোন আশঙ্কা নেই সেই স্মৃতি এখনও ইয়াকুব আলাহিস্লামের মনে জাগ্রত হয়ে আছে এই জন্য ইয়াকুব আলাহিসাম তাদেরকে বিশ্বাস করলেন আর তিনি বললেন আমি তার সম্পর্কে তোমাদেরকে কি সেই রূপ বিশ্বাস করব যেমন এর আগে তার ভাই সম্পর্কে বিশ্বাস করেছিলাম অতএব আল্লাহ হচ্ছেন উত্তম হেফাজতকারী এবং তিনি সর্বাধিক দয়ালু ইয়াকুব আলাহিসাল্লামের একটি কথার মাধ্যমে তারা বুঝতে পারল আর কোন আলোচনা সম্ভব নয় তারা দীর্ঘ সফর থেকে ফিরে এসে প্রথমে তাদের আব্বাকে বলল যে আগামী বার যদি আমরা খাদ্য আনতে যাই আমাদের ভাইকে সাথে পাঠাতে হবে কিন্তু ইয়াকুব সালাম যখন সে ইউসুফ আলাহামের কথা স্মরণ করিয়ে দিলেন ভাইরা আর কোনো আলোচনাই করল না তারা সেখান থেকে ফেরত গেল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 এখন আমরা আবার আমাদের পরিবার বর্গের জন্য রসদ আনব এবং আমাদের ভাইয়ের দেখাশোনা করব এবং এক এক উটের বরাদ্দ খাদ্যশস্য আমরা অতিরিক্ত আনব নিশ্চয়ই ওই বরাদ্দ অত্যন্ত সহজ যখন ইয়াকুব আলাহামের সন্তানেরা তারা দেখল যে ইউসুফ আলাহিস্লাম তাদেরকে তাদের পণ্যমূল্য পর্যন্ত ফেরত দিয়েছেন যে মূল্য বিনিময় হিসাবে তারা প্রদান করেছিল ইউসুফ্লাহিসাল্লাম সেটাকেও তাদের সাথে ফেরত দিয়েছেন তখন তাদের অন্তরে নতুন আশার সঞ্চার হল এবং তারা খুশিতে ইয়াকুব আলাহিসের কাছে এসে বলল এর বেশি আমাদের আর কি চাওয়ার থাকতে পারে আমরা যে পণ্য মূল্য দিয়েছিলাম সেটা পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়েছে এবং আমরা আমাদের ভাইকে দেখে শুনে রাখব আমরা একটা অতিরিক্ত উট বোঝায় খাদ্যশস্য লাভ করব নিশ্চয়ই বরাদ্দ লাভ করা অত্যন্ত সহজ ইয়াকুব আলাহিসাল্লাম সেই কঠিন দুর্ভিক্ষের সময়ে যখন মাথা গণনা করে খাদ্য দেওয়া হচ্ছে প্রত্যেক ব্যক্তির জন্য এক উঠ বোঝাই করে খাদ্য দেওয়া হচ্ছে এবং ভাইরা এসে আবার তাকে অনুরোধ করতে লাগলো এবং ইয়াকুসামের সন্তানেরা কিন্তু এবারে তিনি বললেন তাকে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে পাঠাব না যতক্ষণ না তোমরা আমাকে আল্লাহর নামে ওয়াদা দিচ্ছ অঙ্গীকার না দিচ্ছ এবং কি অঙ্গীকার ইয়াকুব আল্লাহ সাল্লাম বললেন তাকে অবশ্যই আমার কাছে ফেরত দিবে পৌঁছে দেবে কিন্তু যদি তোমরা একান্ত অসহায় হয়ে যাও সেই প্রসঙ্গ আলাদা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 আল্লাহর কোন বিধান থেকে তো আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না ইনিল ইল্লা ই নির্দেশ একমাত্র আল্লাহারই চলে তারই উপর আমি ভরসা করি এবং তারই উপর ভরসা করা উচিত ভরসাকারীদের ইনিল হুকম নির্দেশ একমাত্র আল্লাহরই চলে আল্লা একমাত্র হুকুমদাতা এই একই কথা ইউসুফ আলাহিস্লাম তিনিও এর আগে বলেছেন কারাগারের সঙ্গীদেরকে যখন তিনি দাওয়াত দিচ্ছিলেন তখন তিনি বললেন ইনিল হুকম আল্লাহ ছাড়া আর কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই হুকুম চলে একমাত্র আল্লাহ আমরা দেখতে পাচ্ছি সুভাহ আল্লাহ সেই একই কথাকে রিপিট করছেন ইয়াকুব আল্লাহাম এখানে ইয়াকুব আলাহিসাম তিনি বুঝিয়েছেন আল্লাহ সুভান তাল্লাহ যদি কোন কিছু ঘটাবেন বলে সিদ্ধান্ত নিয়েই থাকেন তাহলে সেই হুকুমের পরিবর্তনকারী কেউ নেই সেটা ঘটবেই কারণ হুকুম নির্দেশ এটা একমাত্র আল্লাহ চলে সুতরাং অনিচ্ছায় হলেও সেই হুকুমের আনুগত্য করতে মানুষ বাধ্য অনিচ্ছা সত্ত্বেও মানুষ সেটা মানতে বাধ্য না মেনে কোন উপায় নেই দিকে ইউসুফ আলাইসালাম তিনি যখন বলছিলেন ইনীল হুকম ইল্লাহ আল্লাহ ছাড়া আর কারও বিধান দেওয়ার ক্ষমতা নেই কিংবা হুকুম চলে একমাত্র আল্লাহর সেই ক্ষেত্রে আনুগত্য ছিল ইচ্ছাকৃত আনুগত্য যেমন মানুষ মানুষকে আলোচনা দুনিয়াতে পরীক্ষা করার উদ্দেশ্যে কিছু সুযোগ দিয়েছেন সেই সুযোগটা হচ্ছে চাইলে তারা আল্লাহর বিধানকে আনুগত্য করতে পারে আল্লাহ বি ক্ষেত্রে যারা আল্লাহর হুকুমে আনুগত্য করছে তারা ইচ্ছাকৃতভাবে আল্লাহ সুমার আনুগত্য করছে এবং যারা কুফুরি করছে তারাও স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে আল্লাহ অবাধ্যতা করছে কুফুরি করছে সুতরাং ইচ্ছাই হোক কিংবা অনিচ্ছাই হোক উভয় ক্ষেত্রেই এই দিনের পূর্ণতা এই জন্য আমরা দেখতে পাচ্ছি দুইটি ভিন্ন পরিস্থিতিতে একই বাক্য পিতা এবং পুত্র দুইজন নবী তারা উল্লেখ করেছেন ইনিল হুকম ইল্লাহ ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক সব ক্ষেত্রেই হুকুম এবং নির্দেশ এটা একমাত্র আল্লাহ চলবে স্পষ্ট করে উল্লেখ এই সন্তানদেরকে উ আল্লাহর কোন বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারব না আল্লাহ বলছেন তারা যখন পিতার কথা মতো প্রবেশ করলো তখন আল্লাহর বিধানের বিরুদ্ধে তা তাদেরকে রক্ষা করতে পারল না শুধু তার মনের একটি ইচ্ছাকে পূর্ণ করেছিল এবং সে অবশ্যই জ্ঞানী ছিল কারণ আমি তাকে শিক্ষা দিয়েছিলাম কিন্তু অনেক মানুষ এ সম্পর্কে অবগত নয় কিন্তু ইয়াকুব আলাহাল্লাম যে ক্ষতির আশঙ্কা করছিলেন শেষ পর্যন্ত সেই ঘটনা ঘটেই গেল আমরা দেখতে পাচ্ছি আলো সুমতালা বলছেন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 অতপ্পর যখন ইউসুফ তাদের রসদপত্র প্রস্তুত করে দিল তখন পানপাত্র পেয়ালা আপন ভাইদের রসদের মধ্যে রেখে দিল এরপর একজন ঘোষক ঘোষণা করল হে কাফেলার লোকেরা সেই বিষয়টিকে গোপন রাখলেন লোকেরা জানে না রাজার কোথায় এটা জানে না এই জন্য আমরা দেখতে পাচ্ছি ঘোষক সে ঘোষণা করে দিল হে কাফেলার লোকেরা অবশ্যই তোমরাই চুরি করেছ তারা ভাবল যে এই কাফেলাই চুরি করেছে কারণ এরা ছাড়া আর নেওয়ার মতো কে আছে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 যদি তোমরা মিথ্যবাদী হও তবে যে চুরি করেছে তার কি শাস্তি হওয়া উচিত যার কাছ থেকে রসদপত্র পাওয়া যাবে সে দাসত্ব বরণ করবে প্রতিদানে সে দাসত্বে যাবে আমরা জালিমদেরকে এভাবে শাস্তি দিয়ে থাকি রসদুল্লাহ সাল্লা উপরে যে সরিয়ে আলোচনাতালা দিয়েছেন আইন কানুন দিয়েছেন সেখানে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 আপন ভাইয়ের থরির কাছ থেকে বের করলেনা বলছেন এমনই ভাবে আমি ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম আল্লাহ বলছেন কি না কৌশল যেটা ভালো কিংবা মন্দ উভয় প্রকার কৌশলই হতে পারে এটা নির্ভর করে এর পরিণতির উপরে আলোসুভা বলতেন আমি এভাবেই ইউসুফকে কৌশল শিক্ষা দিয়েছিলাম এরপর আলোসু মাহতালা বলছেন সে বাদশার আইনের অধীনে ফেদিন ইল মালিক বাদশাহ বা মালিকের দিনের অধীনে কখনো আপন ভাইকে নিজের দাসত্ব নিতে পারত না কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করে থাকেন সেটা ভিন্ন আমি যা কি ইচ্ছা মর্যাদায় উন্নীত করি এবং প্রত্যেক জ্ঞানীর উপরে আছে অধিকতর এখানে একটি বিশেষ শব্দ ব্যবহার করেছেন সেই শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন আল্লাহ বলছেন সে বাদশাহ দিনে মালিক কখনো নিজের আপন ভাইকে দাসত্ব কি শাস্তি হবে আইনকে দিন বলেছেন সুতরাং আইন বিধান এগুলো দিনের অন্তর্ভুক্ত একটি বিষয় এই আইন বা লকে কে আমরা সময় বলে থাকি ক্রিমিনাল ল অপরাধ সংক্রান্ত আইন এবং দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে পশ্চিমা সভ্যতার প্রভাবে মানুষেরা মনে করে থাকে যে এই আইন কানুনগুলোর সাথে দিন বা ধর্মের কোনো সম্পর্ক নেই যে মানসিকতা দুর্ভাগ্যজনকভাবে মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে অনেকে বলতে চায় ধর্মের সাথে আইনের কোন সম্পর্ক নেই ধর্ম বা দিন বলতে তারা শুধুমাত্র স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক বিষয়গুলোকেই বুঝে থাকেন যে এটা সঠিক নয় পূর্ণাঙ্গ অর্থ নয় কারণ এখানে আলোসু মাতালা সেই বাদশাহ আইনকে চুরির শাস্তি কি হবে এই আইনকে আলোসুমাতা বলছেন দিন ধর্ম বা রিলিজিয়ন সুতরাং সেটা ছিল সেই দিন এবং এটা হচ্ছে আল্লাহর দিন ইয়াকুব আলাহামের উপরে যে দিন আল্লাহ প্রেরণ করেছেন সেই দিন অনুসারে চুরি শাস্ত্রী এটা হচ্ছে দাসত্ব এবং এই দিন ধর্মের অন্তর্ভুক্ত একটা বিষয় আলাহমতাল বলে ফি দিন মালিক আল্লাহু মহাম্মতাল্লাহ দিনের পরিবর্তে কানুন শব্দ ব্যবহার করতে পারতেন কানুন বা নিয়ম এই শব্দ ব্যবহার করতে পারতেন আইনের আরবি শব্দ কানুন ব্যবহার করতে পারতেন কিন্তু আলোচনা মাতালা কানুন শব্দ ব্যবহার করেননি আলোচনা ব্যবহার করেছেন দিন শব্দ সুতরাং স্পষ্ট হয়ে যাচ্ছে আইন তৈরি করা এটা একটি ধর্মীয় বিষয় যার কর্তৃত্ব শুধুমাত্র কাছে মানুষের কাছে আইন বিধান তৈরি করার কোনো স্বাধীনতা নেই যে সম্পর্কে আমরা ইসফ আল ইসলাম যখন কারাগারী বন্দীদেরকে দাওয়াত দিয়েছিলেন সেখানে বিস্তারিত আলোচনা করেছি একটি প্রশ্ন আসতে পারে প্রশ্নটি হচ্ছে বাদশার আইন যদি ভিন্ন হয়ে থাকে বাদশাহর মন্ত্রিসভার একজন মন্ত্রী হলেন ইউসুফ আলাহিসাম তাহলে ইউসুফ আলাহিসাল্লাম কি সেই বাদশাহ অধীনে ছিলেন কিনা বা কেউ কেউ প্রশ্ন করে থাকেন ইউসুফ আলাহিস্লাম কেন সেই বাদশাহ অধীনে থাকলেন যার আইন আল্লাহ যে নাজির করেছেন তার থেকে ভিন্ন ছিল এই প্রশ্নের উত্তর জানা আমার জন্য খুবই জরুরি প্রথমত আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই প্রশ্নটি সঠিক নয় যদি কেউ বলে থাকেন ইউসুফ আলাহিস্লাম কেন বাদশাহ অধীনে থাকলেন কারণ ইউসুফ আলাহিস্লাম বাদশাহ আইনের অধীনে ছিলেন না ইউসুফ আল্লাহাম যদিও সেই মিশরের বাদশাহর মন্ত্রিপরিষদের একজন সদস্য ছিলেন আজিজ বা মন্ত্রী ছিলেন তিনি ধন দায়িত্ব পালন করে আসছেন কিন্তু ইউসুফ আল ইসলামের ফুল অথরিটি ছিল পূর্ণ স্বাধীনতা ছিল ইউসুফ আল্লাহলামের উপরে কার কর্তৃত্ব ছিল না এর প্রমাণ হচ্ছে দলিল হচ্ছে আলোচনা মতালার কথা যেখানে আলোচনা মহাতালয় বলেছেন আর এভাবেই আমি ইউসুফকে সেই জমিয়ার বুকে প্রতিষ্ঠা দান করেছি সে যেখানে ইচ্ছা সেখানে স্থান করে নিতে পারত সুতরাং ইউসুফসালাম তিনি কারো কাছে জবাব করতে বাধ্য ছিলেন না কেউ তাকে প্রশ্ন সে ঘটনায় আইনে আপন ভাইকে কখনো দাসত্ব নিতে পারত না আমরা মনোযোগের সাথে খেয়াল করি এক নম্বর বিষয় তখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ইউসুফলামের পরিচয় তিনি আজিজ তখনও তিনি মিশরের বাদশাহ হননি বরং একজন মন্ত্রী দুই নম্বর বিষয় বাদশার আইন বাদশাহ সংবিধান এটা ভিন্ন এবং আল্লাহ যে এই বিধান নাজিল করেছেন সেটা ভিন্ন কাজেই এই আয়াত এবং ঘটনা থেকে যদি কেউ কুফুরি আইনের অধীনে মন্ত্রিপরিষদে যোগদান করা কিংবা দায়িত্ব পালনের পক্ষে দলিল দেখাতে চান সেটা একাধিক কারণে বর্জনীয় এবং বাতিল হবে প্রথম কারণ আমরা বলেছি ইউসুফ্লাম তার ছিল ফুল অথরিটি যেটা বর্তমান সময়ে যারা কুফুরি আইনের অধীনে কুফুরি সংবিধানের অধীনে যোগদান করে মন্ত্রীসভায় সেই সমস্ত ব্যক্তিদের থাকে না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 এবং তিন নম্বর বিষয় ইউসুফ আলাহ সাল্লাম আল্লাহর আইন ছাড়া ভিন্ন কিছু প্রয়োগ করেছেন এমন দলিল কোথাও নেই বরং এই আয়াতটাই প্রমাণ করছে যে ইউসুফ আলাহিস কখনোই আল্লাহর বিধান বাদে অন্য কোন বিধানকে প্রয়োগ করেননি ইউসুফ আলাহাম সেই মিশরের বাদশার প্রচলিত আইনকে গ্রহণ করেননি ইউসুফ আলাহিসাল্লাম আল্লাহর নাজিল করা বিধান ইয়াকুব আল্লাহামের উপর যে সরিয়া নাজির করা হয়েছে অর্থাৎ আল্লাহর আইন দিয়ে তিনি বিচার ফসলা করেছেন এখন আমরা বলেছি আইন এটা ধর্মের আওতা থেকে মুক্ত কোন বিষয় নয় এটা দিনের অন্তর্ভুক্ত একটা বিষয় ইসুফ আলাহাম তো সেই দিনের উপরে সুপ্রতিষ্ঠিত সম্মানিত একজন নবী যিনি অনুসরণ করছেন ইয়াকুব ইসাক এবং ইব্রাহিমের দিনকে যখন এই বিষয়টি সাব্যস্ত হয়ে গেল যে ব্যক্তি চুরি করেছে প্রতিদানে সে দাসত্বে যাবে সেই সৎ ভাইয়েরা তারা বলে উঠল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 তারা ইসুফআসাল্লামের সামনে দাঁড়িয়ে ইসুফুলের সাথে কথা বলছে কিন্তু তারা জানে না যে আজিজই হচ্ছে ইউসুফ হচ্ছে যখন ইসুফ ছোট ছিলেন তিনি একটি করেছিলেন এবং আসলে সেটা প্রকৃত অর্থে চুরি ছিল না সুতরাং ভাইয়েরা এখানে সত্যকে বিকৃতভাবে উপস্থাপন করে মন্তব্য করছে এবং যে ঘটনাটি উল্লেখ করা হয়েছে সেই ঘটনা সম্পর্কে মতভেদ রয়েছে কারণ এটা তাপসিরে বর্ণিত একটি কাহিনী আল্লাহ এই কাহিনী সম্পর্কে ভালো জানান হতে পারে সেই কাহিনী সত্য হতে পারে সেটা মিথ্যা আমরা বললাম যে মূলত সেটা চুরি ছিল না তাহলে ইসুফ আলাহাম কি সরিয়েছিলেন ইসুফ আলাহামের দাদির একটা ছোট মূর্তি ছিল এবং ইউসুফ আলাহাম সেই মূর্তিকে সরিয়ে ফেলেছিলেন পরবর্তী পরবর্তীতে সেটাকে ভেঙে চুরমার করে দিলেন ধ্বংস করে দিলেন কাজেই সেই ঘটনাকে ভুল প্রসঙ্গে ব্যবহার করে সেই হিংসুক ভাইয়েরা তারা বলছে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 ابن سبحانه وتعالى بلتن فأسرها يوسف في نفسه ولم يبدها لهم قال انتم شرم مكانا والله أعلم بما تصفون ابن سبحانه وتعالى بلتن دخون يوسف فرقرية ببعبار نجير منه راک لين ايبانتاليكي جانالين تين مونه منه بلين ترمان ترلو كشا بي اتون تمندو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 যেমন প্রাসঙ্গিকভাবে উদাহরণ হিসেবে আমরা করতে পারি বদরে যুদ্ধের সময় একজন বৃদ্ধ ব্যক্তি রাসুল্লাহাম এবং আবুবগরকে দেখে প্রশ্ন করেছিল কোথা থেকে এসেছ কোন অঞ্চল থেকে তোমরা এদিকে আসছ এই যুদ্ধের সেই ময়দানে রাসু সাল্লা কখনই নিজের তথ্যকে শত্রুবাহিনীর কাছে উপস্থাপন করতে পারেন না এই জন্য রাসুল্লাহাম বললেন আমরা এসেছি পানি থেকে এবং এই উত্তর দিয়ে রাসুল্লাহাম আবুবগর সাথে নিয়ে সামনের দিকে চলে গেলেন রসুল যে অর্থে বলেছিলেন আমরা এসেছি পানি থেকে এটা ছিল কুরানের সেই আয়াত আমরা দেখতে পাচ্ছি ইউসুফ্লাম তিনিও এখানে একটি কথার কৌশলকে ব্যবহার করলেন তিনি মিথ্যা কথা বলেননি বা তিনি কখনো বলেননি যে বেনিয়ামিনি জুই করেছে قال كبيرهم الم تعلمون ان اباكم قد اخذ عليكم موثقا قد اخذ عليكم موثقا من الله ومن قبل ما فرضتم في يوسف فلن ابرح الارض حتى ياذن لي ابي او يحكم الله لي وهو خير الحاكمين সুতরাং সেই যখন তাদের সুপারিশের ব্যাপারে দেখলো এটাকে গ্রহণ করা হচ্ছে না প্রত্যাখ্যান করা হচ্ছে তারা সম্পূর্ণভাবে হয়ে গেল। এবং সবাই মিলে পরামর্শ করার জন্য ভাইদের মধ্যে যে সবচেয়ে বড় যার নাম ছিল রুবিল সে বলল তোমরা কি জানো না যে পিতা আমাদের কাছ থেকে আল্লাহর নামে অঙ্গীকার নিয়েছেন এবং এর আগে ইউসুফের ব্যাপারেও তোমরা অন্যায় করেছিলে কাজে আমি কিছুতেই এ দেশ ত্যাগ করতে পারব না যতক্ষণ আমার পিতা আমাকে আদেশ দিচ্ছেন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 সবার বড় ভাই এর আগে সেই ইসুফ আলা হত্যার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছিল এবং বলেছিল যদি তোমরা কিছু করতেই চাও তাকে হত্যা না করে কুয়ের মধ্যে ফেলে দাও এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেই বড় ভাই সবার আগে সে তাদের ভাইদেরকে সেই বাকি ভাইদেরকে পিতার করা তাদের পিতা ইয়াকুব আলাহিসামের সাথে করা ওয়াদার কথা স্মরণ করিয়ে দিয়ে বলছে যে আমরা বেনিয়ামিনকে সাথে না নিয়ে কিছুতেই তোর এই ত্যাগ করতে পারি না ইয়াকুব আলাহ সাল্লাম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 এতদিনের কষ্ট তার সাথে এখন যুক্ত হলো ছোট সন্তান বেনিয়ামিনকে হারানোর কষ্ট ইয়াকুব আলাহার উপরে শিক্ষা দিচ্ছেন কিভাবে ভরসা করতে হয় ইয়াকুব আলাহ্লাম এতগুলো বছর অতিক্রম করার পর একজন বৃদ্ধ বয়স্ক পিতা এখনও তার মনে সন্তানদের প্রতি সেই একই ভালোবাসা বিদ্যমান এখনও তিনি ইউসুফ আলাহিস্লামের প্রতি শোকে কাতর ইয়াকুবাম তিনি বললেন সম্ভবত আল্লাহ তাদের সবাইকে একসাথে করে আমার কাছে নিয়ে আসবেন ইম নিশ্চয় তিনি সুবিজ্ঞ প্রজ্ঞাময় এবং তাদের দিক থেকে তা সন্তানদের কাছ থেকে ইয়াকুব আলাইহিস সালাম নিজই তেহারাকে ফিরিয়ে নিলেন এবং ইউসুফের দুঃখের কারণে ইয়াকুবামের দুই চোখ সাদা হয়ে গেল এবং অসহনীয় মানসিক কষ্টে তিনি ছিলেন ক্লিষ্ট সেই ভাইরা তারা বলল আল্লাহর কসম আপনি ইউসুফের স্মরণ থেকে ততক্ষণ পর্যন্ত বিরত না যে পর্যন্ত না আপনি মারা যাচ্ছেন যে পর্যন্ত না মরণাপন্ন হচ্ছেন কিংবা মৃত্যুবরণ করছেন সুতরাং যখন সেই ইউসুফ সালামের স্মৃতি ইয়াকুব সালাম সাল্লাম স্মরণ কয়ে দিলেন এবং এই বিষয়ে তিনি মানসিকভাবে কষ্ট অনুভব করতে লাগলেন সেই ভাইরা তাদের মধ্যে পুরনো হিংসা আবারও জেগে উঠল এবং তারা কিছুটা ক্ষেপে গেল তারা ইয়াকুব আল্লাহ বলল আপনি তো মৃত্যু না হওয়া পর্যন্ত এই বিষয়কে বাদ দিবেন না ইউসুফের স্মরণ থেকে ইউসুফের স্মরণ থেকে আপনি তো কিছুতেই বিরত হবেন না ইয়াকুব সন্তানদের কাছ থেকে এই ধরনের একটি খারাপ ব্যবহার লাভ করার পরে তিনি বললেন লা আমি তো আমার দুঃখ এবং অস্থিরতাকে আল্লাহ নিবেদন করছি আমার দুঃখ এবং আল্লাহর পক্ষ থেকে আমি যা জানি সেটা তোমরা জানো না আল্লাহামু মিন আল্লাহি মা আল্লাহ আলামুন আমি যা জানি তোমরা তা জানো না ইয়াকুব আল্লাহ সাল্লামকে ইসুফ আল্লাহ সাল্লাম যখন সেই স্বপ্নের কথা বলেছিলেন ইয়াকুব আল্লাহাম বুঝতে পেরেছিলেন এ স্বপ্ন অবশ্যই একদিন সত্য হবে এবং ইউসুফ আলাহাম বাকি ভাইদের থেকে অবশ্যই উচ্চমর্যাদা লাভ করবেন আলু সহ তাকে নবুয় দিবেন এবং আরো কিছু বিষয় ইয়াকুব আল্লাহাম জানতেন তিনি বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যা জানি তোমরা কখনই তা জানো না ইয়াকুব আলাহ সাল্লাম ইউসুফ আল্লাহামকে ফিরে পাওয়ার ব্যাপারে কখনোই আশাহত হলেন না এমন কি নিরাশও হলেন না নৈরাস্য তাকে গ্রাস করতে পারল না আল্লাহ পূর্ণ তাবাক এবং ভরসা করলেন তিনি তার সন্তানদেরকে বললেন ইল্লাল হে আমার সন্তানেরা তোমরা যাও ইউসুফ এবং তার ভাইকে খোঁজো তালাস করো আল্লাহ রহমত থেকে নিরাস হো না নিশ্চয়ই আল্লাহ রহমত থেকে কাফের সম্প্রদায় ছাড়া আর কেউ নিরাশ হয় না সুবাহান রব্বিক রব্বুল ইজতি আম্মাসিফুন সালামুন আলাল মুরসলীন আলহামদুলিল্লাহ রবীল আমিন